শুনতে শুনতে শেষ হয়ে গেল কলরবের ছোট্ট বন্ধুদের এবারের পরিবেশনা এতে কণ্ঠ দিয়েছে মাহফুজুল আলম তাহসিনুল ইসলাম আবির মাহমুদ সুমাইয়া আক্তার আহমদ সালিম ও গালিবিন আজাদ গানের কথা ও সুর করেছেন আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই ইমতিয়াজুদ্দিন মাসরু কাজী আমিনুল ইসলাম সাঈদ আহমদ জামান, আবু রহান সাইফ সিরাজ জাফর আহমদ রাবি হাবিব কিবরিয়া ইউসুফ বিন মুনির মমতাজ খান ও বুসরা জান্নাত অ্যালবামটির প্রযোজনায় জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলর পরিবেশনায় সুরকেন্দ্র ১৮ পুরানা পল্টন ঢাকা আর উপস্থাপনায় ছিলাম আমি মাহফুজুল আলম কেমন হয়েছে আমাদের এবারের আয়োজন জানাতে লগিন করো ডাব্লিউ klbsg এই ঠিকানা সবাই ভালো থেক আল্লাহ হাফিজরা kab rab kal rab